ক্াাাাাা. <small> বাংলা মানবতা সমাধান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 সুন্দর জীবনের আঙ্গিনায় সাদর স্বাগতম জানাচ্ছি বন্ধুবান আমরা আমাদের আয়োজনের মাধ্যমে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহ আলিউসাল্লামের জীবনকে অনুকরণ আমরা করতে পারি এবং তার অনুসরণ অনুকরণের মাধ্যমে ভালোবাসা লাভ করে দুনিয়ায় হতে পারি সুখী সমৃদ্ধ আর পরকালেও জাহান্নাম মুক্ত জান্নাতিদের মধ্যে আমরা শামিল হতে পারি তবু আলমিনিসে নী হিসেবে আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের জন্য উভয় জগতের কল্যাণ নিশ্চিতকারী হিসেবে প্রেরিত হওয়ার বাস্তবতায় রসুল সাল্লী ওসাল্লামের কল্লান সমৃদ্ধি এবং রসুল সাল্ল তাল সুসংবাদকে আবিষ্কার করতে গেলে তিনি যে সমাজে যে পরিবেশে যে দেশ আর ও প্রেরিত হয়েছিলেন এই সম্পর্কেও আমাদের জানা উচিত কারণ তার সফলতা বিচার করতে গিয়ে তিনি কি কি বিষয়ে সফল হয়েছিলেন আর কি কি বিষয়ে ব্যক্ততা বাস্তবে ছিল আর ব্যর্থতাকে তিনি গুছিয়ে সফল করেছেন কোন অন্যায় অবিচার ধ্বংস করে ন্যায় সত্য এবং কল্যাণ প্রতি জাজিরাতুল আরবে প্রেরিত হয়েছিলেন যে জাজিরাত আরবে জন্ম নিয়েছিলেন যে জাজিরাত আরবে তিনি বেড়ে উঠেছিলেন যে জাজিরাতুল আরবে তিনি যে জাজিরাতুল আরবে নির্জাতিত হয়ে হিজরত করেছিলেন আর যে জাজিরাতুল আরবি মজলুম নির্যাতিত দেশ থেকে বিতাড়িত সত্তা হয়েও কেবল বিশ্বাসের সুদৃঢ় বাস্তবতায় প্রাক্তিত্বের বন্ধন প্রতিষ্ঠা করে পৃথিবীর বুকে সোনালী সমাজ উপহার দিয়েছিলেন বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওই সমাজটা সম্পর্কে জানা উচিত আর তাই বন্ধু আজকের আমাদের আলোচনায় আমরা জাজিরাতুল আরব অর্থাৎ কৃষিজ দ্রব্য হীন কৃষি আর ওই সময়ে যখন তিনি জন্ম নিলেন তখন ওই সময়ের পারিবারিক ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক ধর্মীয় বিশ্বাসের বাস্তবতাগুলো। কি ছিল ইতিহাস থেকে অল্প সময়ে এক ঝলক আমরা জেনে নিতে চাইব কারণ অন্ধকার যুগাম তার মানে কি ওখানে কেবল অন্ধকার ছিল প্রতিদিন সকালবেলা সূর্য উদয় হত না সূর্যের কি উত্তাপ ছিল না তখন কি সন্ধ্যায় সূর্য যাওয়ার পরে চাঁদ উদয় হতো না চাঁদের কিরণ কি ছিল না সূর্যের আলু চাঁদের কিরণ ছিল তারাও মিটিমিটি জ্বলত কিন্তু সূর্যের প্রকাণ্ড উত্থাপ তাদের মধুময়ের উত্তাপ বাং দিনের আলোই প্রচন্ড অন্ধকার অমানিসার তমাবস্যা অমাবস্যার অমানিসার অন্ধকার ছেয়ে গিয়েছিল ওই যুগ ওই সময় ওই কালটিকে যেখানে ব্যক্তিগত জীবন ছিল অন্ধকারিবারিক জীবন সামাজিক জীবন সব ছিলাম কেমন ছিল ওই সময় বন্ধু আমরা যদি এক এক করে বিশ্লেষণ করে দেখি রসুল সোল্লাহতাল আলী হুসল্লাম যে সমাজে জন্ম নিয়েছিলেন ওই সমাজে একজন মানুষের ব্যক্তিগত জীবন কেমন ছিল হ্যাঁ তিনি ইতিহাস বলে অবিচ্ছিন্ন অবিচ্ছেদ্য এবং বিশ্বাসযোগ্য অসংখ্য ধারাবাহিক বাস্তবতায় প্রমাণিত যা সত্য যে ওই সময়ে মানুষের ব্যক্তিগত জীবন দুই ধরনের ছিল হয়তো দাসত্বময় জীবন না হয় স্বাধীন জীবন কেউ ছিল দাস আর কেউ ছিল স্বাধীন হ্যাঁ যারা দাস ছিল তারা হয়তো টাকায় বিক্রি হয়ে বংশানুক্রমেই তারা ছিল দাস কেউ হয়তোবা ডাকাত কর্তৃক লুণ্টিত সম্পদ হয়ে এসে দাস কেউবা পরাজিত হয়ে দাস ঠিক মানবতা ভুলুণ্টিত ছিল ব্যক্তিগত স্বাধীনতা মানুষের ছিল না মানুষকে মানুষ দাস হিসেবে ট্রিট করত এবং দাসত্বের শৃঙ্খলে মানুষের ব্যক্তিগত জীবন আবদ্ধ ছিল হ্যাঁ আরেক প্রকার মানুষ যারা স্বাধীন ছিল তাদের মধ্যেও ব্যক্তিগত জীবনে স্বাধীন হওয়া সত্ত্বেও কেউ ছিল জালেম কেউ ছিল মজলুম কেউ ছিল অত্যাচারী কেউ ছিল অত্যাচারিত যার শক্তি ছিল যার জনবল ছিল যার ধনবল ছিল সে সবার উপরে নির্যাতন আর অত্যাচার চালাত রাইট ইজ মাইট বন্ধু ওই সময়ে পারিবারিক জীবন পারিবারিক জীবন বলতে গিয়ে করুন ইতিহাস কোরআনকারী মুলে ধরেছে পারিবারিক জীবন বলতেই আমরা বুঝি একটি পরিবার মানে মা আর বাবা আর এই দুইজনের ভালোবাসার ছায় ভালোবাসার বনিয়া আদমের গোষ্ঠী তার নাম পরিবার মা আর বাবা আর ভাই বোন মিলে সুন্দর হয়ে বেড়ে ওঠার পৃথিবীর অনাদিকাল থেকে চলে আসার সূত্রের বাস্তবতায় তার নাম পরিবার মা বাবা ভাই বোন নিয়ে পরিবার কিন্তু বন্ধু অন্ধকার যুগের এই পরিবার মা আর বাবা যে মা ইসলাম এতটা সম্মান দিয়েছে যে সন্তানের উপরে মায়ের অধিকার তিন গুণ বাবার অধিকার কেবল এক গুণ একশতটা অধিকারের মধ্যে পঁচাত্তরটা অধিকার মায়ের আর পঁচিশটা কেবল বাবার অথচ ইসলাম তা করেছে করেছেন কিন্তু ওই সময় কি ছিল ওই সময়ে যিনি বাবা যিনি পুরুষ যিনি কর্তা যিনি সন্তানের জন্মদানকারী পুরুষ তারই কর্তৃত্ব ছিল একক তার যে স্ত্রী সে কেবল তার হুকুমের দাস ছিল ইচ্ছা করলে একটু বাহুবন্ধনে আবদ্ধ করত। আর ইচ্ছা না হলে তুচ্ছ করে ফেলে দিত শারীরিক প্রয়োজনই কেবল নারীকে ব্যবহার করত আর সকল ব্যাপারে নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করে নির্যাতনের চরম অবস্থানে পৌঁছে দিয়েছিল তা তো হল পরিবারে মায়ের অবস্থা মা যদি কীতদাস হয় মা যদি বাদী হয় মা যদি দাসী হয় তাইলে তার গর্বে তো যুবরাজ জন্ম নিতে পারে না কিন্তু দুর্ভাগ্য অন্ধকার যুগে মায়েদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছিল সত্যি দাস ছিল একটি মানব গোষ্ঠী কিন্তু যারা নারী ছিল নারীরাই আরো বেশি দাসত্বের শৃঙ্খলা যখনই কোন পুরুষকে নবজাতকের পিতাকে বাবাকে সংবাদা হতো সুসংবাদ দেয়া হতো তার একটি ঢেকে রাখত মুখটা ঢেকে নিত সে নিজের চাদর দিয়ে এটাওয়ার মা সুসংবাদ দেয়া হয়েছে যে জিনিসে ওর লজ্জায় নিজের মুখটা ঢেকে ফেলত এবং বলতো হু ফ নাকি ওই কন্যা সন্তানটাকে জীবিত কবরস্থ করে দেবো ইতিহাস সাক্ষী ওর আনিমুল আহমিন অসংখ্য প্রাচন্ড পিতা তার কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করেছে সুতরাং দেখুন পরিবারে কন্যা কি ছিল। যদিও বেঁচে থাকত কেবল পুরুষের শারীরিক চাহিদা আর সব ছিল দাসদের জীবনের চেয়েও আরো নিকৃষ্ট সুতরাং কন্যা সন্তান নারী তাদের অবস্থা কেমন ছিল শুধু তাই না যে স্ত্রী কন্যা সন্তান জন্ম দিত বা পুত্র সন্তান জন্য স্ত্রী সে কখনো অত্যাচারী স্বামীর বিবাহের বন্ধন থেকে আলাদা হতে পারত না যদিও অধিকার একজন নারী সে বন্ধন থেকে তার অনুমোদিত বাস্তবতায় বিচ্ছিন্ন হতে পারে কিন্তু ওই সময়ে স্ত্রী কখনো স্বামী থেকে আলাদা হতে পারত। শুধু তাই না তালাক কেবল পুরুষের আর তালাকটাও। নারীকে যন্ত্রণার হাতিয়ার বলে ব্যবহার করেন বন্ধুক অন্ধকার যুগের এই বাস্তব অবস্থা গুলোকে সফলতা বিনির্মাণের জন্য আমরা জানতে চাই বন্ধু আমরা এই বিষয়ে আরও কথা বলব তবে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকবেন আশা করছি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 से जानता अवश्य निजे हाथ द्वारा बाधा दे सक्षम ना मुख द्वारा बाधा देते सम्भव ना अंतर द्वारा घृणा कर तब ये इमान दुरबलम स्तर সেহী মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ একুশ হাদিস নম্বর উনআশি থেকে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ছিল কাজের নির্দেশ দিবে নিষেধ খান মুহানি যেভাবে মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হটপ অটল থাকবে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে দেয় কেমন ছিল রাসুল্লাহ কথা এবং কাজ টিভি আসসালামাইকুম আহমতুল ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম একজন পুরুষ অনেকগুলো স্ত্রী নিজের বিবাহ বন্ধনের আত্ম শুধু তাই না সহুদরা আপন অনেকগুলো ভুনকে একসাথে কেউ কেউ স্ত্রী হিসেবে ব্যবহার করত এমনি করি করে পারিবারিক জীবনে স্বামী এবং স্ত্রী হিসেবে নারী কেবলই নির্যাতিতা নিপীড়িতা নিষ্পেষিতা ছিল কন্যা জন্ম নেয়াটা অপরাধ ছিল পুরুষেরই কর্তৃত্ব ছিল কিন্তু তা ছিল অন্ধকারময় নির্যাতন আর জুলুমের উপর ভর করে বন্ধুগণ রাজনৈতিক জীবন অন্ধকার যুগে রাজনৈতিক জীবনকে যদি আমরা বিশ্লেষণ করি দেখতে পাই ঐতিহাসিকভাবে প্রমাণিত অন্ধকার যুগে রাজনৈতিক বাস্তবতায় আরব বিশ্বে শাসন ছিল একটি হলো মুকুটবিহীন শাসন আরেকটি ছিল মুকুট ধারী রাজাদের শাসন মুকুট দারি মুকুট সহ রাজা সিংহাসনওয়ালা রাজাদের মধ্যে তিনজন রাজার ব্যাপার প্রমাণিত ঐতিহাসিকভাবে একজন হলো ইয়ামেনের বাদশাহ যে মুকুট এবং সিংহাসনত্ব ছিল আরবে গুত্রপ্রধানের প্রত্যেকটি বংশের বংশীয় প্রধানে। যিনি বংশীয় প্রধান বা গুত্রীয় প্রধান তার রাজত্ব তার শাসন চলতো আরে মুকুটবিহীন রাজত্ব বলে রাজনৈতিক বাস্তবতায় অভিহিত করা সামনে তাদের আদেশেই সবকিছু শিরোধার্য, শুধু তাই না বংশীয় প্রধান গুত্রীয় প্রধান তার শাসনটাকেও মাথা পেতে মেনে নিতে হতো ন্যায় আর অন্যায় ভালো আর মন্দ যাই হোক না কেন বন্ধুগণ এবার যদি অর্থনৈতিক জীবনকে আমরা বলি অর্থনৈতিক জীবন বলতেই অন্ধকার সময়ের অর্থনীতি নির্ভর করত। সুদের উপরে জুয়ার উপরে সুদ আর জুয়া আর ঘুষ সুদ ঘুষ আর জুয়া অর্থাৎ সুদ প্রতারণা আর জুয়া এই তিনটির উপর অন্ধকার যুগের অর্থনীতি প্রতিষ্ঠিত ছিল যে কারণে গরিব নিঃশেষিত হতো আর যার সম্পদ ছিল সে মানুষের সম্পদ খেয়ে খেয়ে আরো ফুলে যেত সুদ ছিল ছিল প্রতারণা যে যেভাবে পারতো সম্পদ লুটে নিত আহাজারি ডাকাতি চুরি লুন্ডনৈমিত ছিল তারপরে ছিল এগুলো শুধু তাই না যার যত শক্তি তার তত টাকা বন্ধুগণ অন্ধকার যুগের এই অর্থব্যবস্থায় দরিদ্র অসম্ভব দরিদ্র ছিল আর যারা ধনী ছিল তারা নিজেদের জুলুমান নির্যাতনকে অবলম্বন করে ধনাট্যতায় ছিল হা ভালো মানুষ তো কিছু থাকার চেষ্টা করেছেন কিন্তু ভালোদেরকে লুট করে সন্ত্রাসী করে ডাকাতি করে তাদের সম্পদ নিয়ে নেওয়া হতো এবার যদি ধর্মীয় জীবনের বিষয়টি আমরা অন্ধকার যুগের ধর্মীয় জীবন তাহলে আরব জজিরাতুল আরবের ধর্মীয় জীবন খুঁজতে গেলে অন্ধকার যুগে শতত প্রমাণিত হয় যন্তকার যুগে যে অন্ধকার যুগে টুটালি পূজায় নিমজিত আর মূর্তি পূজা কিভাবে আসলো এর ঐতিহাসিক সূত্র আবিষ্কার করতে গিয়ে অনেক ঐতিহাসিক বলেছেন বানি খুজা আগুত্রের আমর ইবনে লোহাই সে বাচ্চাকাল থেকে একটু ধর্মানুরাগী ছিল ধর্ম কর্মের ব্যাপারে উৎসাহী ছিল কিন্তু সে ছোটবেলায় একবার সিরিয়াতে গিয়েছিল সিরিয়াতে গিয়ে সে দেখল সিরিয়ার লোকজন মূর্তি পূজা করছে সে ভাবল সিরিয়াতে অনেক নবী এসেছেন অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে নবী এবং ঐতিহাসিক স্মৃতিধন্য এই সিরিয়ার মানুষজন যেহেতু মূর্তির পূজা করে মনে হয় মূর্তি পূজা খুব ভালো আর সেই প্রথম আরবে সিরিয়া থেকে নিজে প্রভাবিত হয়ে আরবের বুকে মূর্তি পূজার প্রচলন ঘটায় এতটাই মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় আরবের মূর্তি পূজা যে কাবাগরে কাবাতুল মুশার্রফাতে তিনশো ষাটটি মূর্তি তখন প্রতিস্থাপিত ছিল শুধু তাই না ঐতিহাসিক ঐতিহাসিকভাবে প্রাণিত জাজিরাতুল আরব আরব উপদ্বীপে তিনটি শ্রেষ্ঠ মূর্তির পূজা তারা করতো একটা ছিল হোবন আরেকটি ছিল উজ্জা আরেকটি ছিল লাথ লোহিত সাগরের উপকূলে মুসল্লাল নামক স্থানে হুবলের মূর্তি প্রতিস্থাপিত ছিল আর ওখানে আরবের লোকজন এই শ্রেষ্ঠ মূর্তির পূজা করত। তায়েফে তায়েফ তায়েফে লাত নামক মূর্তি প্রতিস্থাপিত ছিল আর এর পূজা করার জন্য লোকজন তায়েফে যেত তায়েফে প্রতিস্থাপিত লাতের পূজা করত লোকজন আর নাখলা নামক স্থানে জাজিরাতুল আরবের নামক স্থানে উজ্জা এর মূর্তি প্রতিস্থাপিত ছিল এই তার উজ্জার পূজা করত লোকজন কেউ মুসাল্লালে গিয়ে মুসাল্লের কেউ বা শুধু তাই না কোন কোন ঐতিহাসিক বর্ণনা করেছেন আমার ইবহাই তার সাথে শয়তানের সম্পর্ক ছিল দুষ্ট জিনের যোগাযোগ ছিল তাই দুষ্ট তাকে নু আলি হিসাল্লা সময়ের মূর্তিগুলো আর নু আলী হিসালের সময় নসার করিমুল আলমিন এই নাম গুলো উল্লেখ করেছেন নু আলী হিসাল্লা সময়ে লোকজন এই মূর্তিগুলোর পূজা করত। কিন্তু মহাপ্লাবনে চেদায় একটি এক জায়গায় মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। সুয়া, ইউক ও কিন্তু পরে গিয়েছিলো দুষ্ট জিন যখন বাতলে দিল মূর্তিগুলো কোথায় রয়েছে ঠিকানাওয়া দেখিয়ে দিল তখন আর এটা কিভাবে অনেকে প্রশ্ন করতে পারেন আমর বিন লোহাইকে জিন কিভাবে দেখালো একটি কারণ বন্ধু জিনেরা আমরা যারা মানুষ আমরা যারা মোহাম্মদ সাল্লাহ আসলামের রুম্মত মোহাম্মদ নিজেও তেষট্টি বছর বেঁচে ছিলেন তার সময়ে চোদ্দ শত বছর আগেও মানুষজন ঠিক এতটাই জীবন পেত ষাট থেকে আশিমের এমনটাই হবে গড় পড়ায় মানুষের জীবন তিনি নিজেও তেষট্টি বছর বেঁচে ছিলেন কিন্তু জিনেরা হাজার বছর বেঁচে থাকে এবং হাজার বছর বেঁচে থাকার বাস্তবতায় বংশানুক্রমীকে এক জিন আরেক জিন থেকে এক দুষ্ট শানের অনুচরেরা জেনে রেখেছিল কোথায় সময় মাটিতে ঢেকে যাওয়া ওই মূর্তি আমার বিনলাই যখন জানতে পারল সে লোকজন নিয়ে গিয়ে মাটি খনন করল এবং মাটি খনন করে ওই মূর্তিগুলোকে আবিষ্কার করে নিয়ে এলো লোকজনের সামনে লোকজন সেই সময়ে মূর্তি পেয়ে আরো উৎসাহ উদ্দীপনার সাথে শুধু তাই না তারা কিন্তু আল্লাহ আল্লাহ তারপরে পূজা করতো কেনিমের ভাষায় তারা বলতো যে আমরা এইগুলার পূজা করি এই জন্যে যা তো অনেক উপরে অনেক মহান মহান আল্লাহকে পাইতে গেলে আমরা এই ছোট্ট বনি আদম পাবো না তাই কারো কারো মাধ্যম লাগবে আর কারো কারো মাধ্যম পাইতে গিয়ে ওরা মূর্তিগুলাকে মাধ্যম হিসেবে ব্যবহার করতেন আউিল্লাহমিন্ত রব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে আমাদের কাছে প্রতিষ্ঠা করলেন যে এই পৃথিবীতে বনিয় আদম এবং আল্লাহ সুফান আওতার মধ্যে কোনো দূরত্বই নাই বরং রব্বুল আলমিন প্রত্যেকটি বনিয় আদমের আরো কাছে এবং বনি আদমের মাস যে সেই হলো শয়তান তাকে হাকায় দিতে বন্ধুগণ কিন্তু আমার ইবদুলো আরো বুসে মূর্তিদের পূজা প্রতিষ্ঠিত করল কি ব্যাপারটা এমন হল পবিত্র কাবাগরেও তিনশো ষাটটি মূর্তি ছিল আরবের জজিরত আরবের লোকজন মূর্তির নামে পূজা দিত মূর্তির নামে উৎপাদিত ফল ফসল নজর দিত মূর্তির নামে গরু ছাগল ভেড়া জবাই করত শুধু তাই না মূর্তির নামে তারা বিভিন্ন প্রক্রিয়ায় উঠ বকরি ভেড়া উৎসর্গ করে দিতাগর পরিস্থিতি ছিল যা জি এরা তোলা হবে আর এই সবগুলো সামগ্রিক বাস্তবতাকে একত্রিত করে ঐতিহাসিকগণ আমরা হাজার বছর থেকে জেনে আসছি ওই সময়টাকে একটি আরবি বাক্যে নাম দিয়েছেন তার নাম জাহেলিয়া বা অন্ধকার যুগ আর উজ্জ্বল লাইট হিসেবে আর তিনি সত্যিই তার উজ্জ্বল লাইট যে ছিলেন অন্ধকার বিদূরিত করেছিলেন তিনি সত্যি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুগণ অন্ধকার আচ্ছন্ন সমাজ থেকে কিভাবে সোনালী সমাজে উত্তীর্ণ হওয়া যায় এটা আবিষ্কারের জন্যই পৃথিবী বাংলার সুন্দর আয়োজন আসুন আমরা সবাই মিলে ধারাবাহিক ভাবে অনুষ্ঠানে শরীর থাকি আবিষ্কার করি ও কে আমাদের অতি আপন করে সকলকে তৌফিকদিন صلى الله على محمد الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الله على محمد صلى الله عليه وسلم الله على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 जानते देख इन श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारोटापुन सम्प्रचार सकाल साढ़े दस टदेश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 to implement the convincing Islamic come educational formula to excel in your career. Deekhoon, Career Guidance proti Pratiravivaar Rajshada Shattaya Aapunash